টিভি Bangla Manobotan সমাধান আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহি রবিলাম সালীন আসহাবহি আম্মা বাদ সম্মানিত দর্শক মন্ডলী আমরা পূর্বের আলোচনায় জানতে পেরেছি গুনার সংজ্ঞা কি গুনা কাকে বলে এবং এটাও জানতে পেরেছি মানুষ যে গুনাগুলি করে সে গুণাগুলি কখনো কাবীর হয়ে যায় আর কখনও সহিরা গুনা হয় কোন গুনাকে কাবিরাহ বলে আখ্যায়িত করা হবে শরীয় তৈরি পরিভাষায় এ বিষয়ে একটি সংজ্ঞা দিয়েছেন মা গুনার কারণে আল্লাহ পাক দুনিয়ায় একটি হাত নির্ধারিত করে দিয়েছেন তার একটি সাজা এবং শাস্তি আল্লাপ দুনিয়ায় নির্ধারণ করে দিয়েছেন যেমন আল্লাহ রাবুল্লা আলমী বলেন আজ ফাজলিদু কুল্লাওয়া হেদিমা জালদা। কোন পুরুষ অথবা কোন নারী যদি মেয়াদা জালদা একশোটি করে ব্যাথ আঘাত করো তাহলে একশোটি ব্যাথ আঘাত করতে হবে একজন অবিবাহিত পুরুষ এবং অবিবাহিতা নারী তারা যদি জিনা করে তাহলে বুঝে আসলো যে যেই গুনার হাত এবং কোনটা থেকে যে বিবাহিত কোনো পুরুষ এবং নারী তারা যদি জিনা করে তাহলে তাদের শাস্তি হলোই মৃত্যুদণ্ড তাদেরকে দেওয়া এবং তাদেরকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেওয়া এটা হলো তাদের শাস্তি তো জিনা করলে দুনিয়ায় তাদেরকে ব্যথাঘাত করতে হয় অথবা তাদেরকে পাথর মেরে মেরে ফেলে দিতে হয় এটা হলো শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটাকে কাবিরা গুণা বলা হয় আরেকটি উদাহরণ আল্লাহ পাক বলেছেন আসার কোন নারী কেউ যদি তার শাস্তি দুনিয়ায় এটা বলেছেন তার হাত কেটে ফেলে দিতে হবে তাহলে যার শাস্তি দুনিয়ায় আল্লাপাক বলেছেন সেটা কবিরা গুনা আও তু আদু আলিহা অথবা এমন গুনাকে কবিরা বলা হয় যে গুনার ফলাফল জাহান্নামি বা আগুন বলে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহবাবু বলছেন নিশ্চয় মাই বি যে আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহর সঙ্গে কাউকে যদি শরিক করে ফকদ হার্লাহু আলহিল জান আল্লাহ রবুল আলমিন তারপুর উপর কে হারাম করে দেন এবং তার ঠিকানা হয় আল্লাপে জাহান্ন কাবিরা ওই গুণাকে বলা হবে যেই গুনার শাস্তি দুনিয়াই নির্ধারণ করে দেওয়া হয়েছে অথবা যেই গুনাহ করার কারণে আল্লাপাক জাহান্নামি বলে আখ্যায়িত করেছেন আউল লু আইল গ जेही जेही हन, गुना, गुना बला तो कबीरा गुणार किु उदाहरण अपना सामने तुम जाम जीना काबीरा गुणा चूरी करा कबीरा गुना ठीक तेम ही भाव আল্লাহ করা এটা বড় আল্লাহ নামিক তার অর্থ হলো এই যে আল্লাহ পাক সুরাই মুদাসীরে বলেছেন যে মা সালাকুম ফি সাকার কালনা কুমিন যখন জান্নাতিরা জাহান্নদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকুম ফি সাকার কোন অপরাধের কারণে তোমার জাহান নামে এসেছ তখন তারা উত্তর দিবে যে মিনাল আমরা নামাজই ছিলাম না আমরা নামাজ পড়তাম না সালাত আদায় করতাম না তাহলে বুঝে আসলো যে সালাত তরক করার কারণে সলাান নামে চলে যায় তাহলে সালাত তরক করার কারণে মানুষ কুফরি করে ফেলে সলাদ তরক করার কারণে মানুষ শিরিকের দিকে ধাবিত হয়ে যায় মশ্রিক হয়ে যায় তাহলে সালাত তরক করা এটা কি সাকি রাগুনা নাকি কাবি আগুন কাবিরা গুনা যেহেতু এর বিষয়ে আল্লাপাক অনেক পাক ভাবে আল্লাপ করেছেন তোমরা নিজেকে ষাটটি ধ্বংসকারী আমল থেকে বাঁচিয়ে রাখো তো যেই আমল মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে মানুষকে গুমরাহের দিকে নিয়ে যাবে মানুষকে দিকে নিয়ে যাবে তাহলে সেই আমল গুলি অবশ্যই গুনা গুণা গুনা এগুলি আমাদেরকে চিহ্নিত করা আল্লাহ নবী আসালাম ধ্বংসাত্ম করেছেন প্রথম নম্বরে নবী মোহাম্মদুর রসুল্লাহাম বলেছেন আর সিরক বি আল্লাহ সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে শরিক করা ইন্না সিরা জুলমুন আহিম গুনা তো শিরিক মানুষদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় মানুষদেরকে জাহান্ন মুখী করে দেয় তাহলে বুঝে আসলো আর সেরকু বিল্লা আল্লাহর সঙ্গে শিরিক করা এটা কাবিরা গুণা আল্লাহ পাক সুরায়ে নেশায় বলেছেন আল্লাপাক ইচ্ছা করলে মাফ করবেন না দ্বিতীয় নাম্বার যে গুণা সম্পর্কে বলেছেন সেটি হলো এই জাদু করা শরীয়তে জাদু করাকে কুফরি বলেছেন জাদু করা শরীয়তে জায়েজ নাই জাদু করাও যেরকম অন্যায় কারো কাছ থেকে জাদু করে নেওয়া এটাও অন্যায় আল্লাহ নবী সালাম আসে দ্বিতীয় নম্বর সবচেয়ে বড় কবিরা গুণা বড় গুণা মানুষদেরকে ধ্বংসকারী গুণা সেটা হলো জাদু তৃতীয় নাম্বার আল্লাহ ইল্লা হরমাল হক এমন কোন জানকে হত্যা করা যে যানটিকে হত্যা করতে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন তবে কিছু কিছু ক্ষেত্রে হত্যা এটা জায়জ হয়ে যায় যেমন কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তো আল্লাহাক বলেছেন হত্যার বদলে তাকেও হত্যা করে দিতে হবে তবে এটা ছাড়া কোনো ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে কাউকে যদি কেউ হত্যা করে তাহলে এটা বড় কাবিরা গুণা এরপর আল্লাহাম আরেকটি গুণার কথা বলছেন ও আকলুর রিবা সুদ খাওয়া এটাকে আল্লাহ নবীল বড় গুণা বলে আখ্যায়িত করেছেন সুদ খাওয়া বড় গুণা এই জন্য আল্লাহ নবীল লানত করেছেন যে সুদ খায় এবং সুদ খাওয়ায় এবং সুদের সাথে যারা জড়িত প্রত্যেকের উপর আল্লাপ লানত করেছেন তো যেই গুনার কারণে আল্লাহর লানত অবতীর্ণ হয় আল্লাহ পাকের লানত বর্ষিত হয় তাহলে সেটা বুঝতে হবে কাবিরা গুণা ছোট গুণা নয় বড় গুণা এর পরে নাম্বার যেটা গুণা এটিমের মাল ভক্ষণ করা এটিমের মাল আত্মসাত করা এটিমের মাল খাওয়া আল্লা পাক যাদের ঘরে রেখেছেন সে সেই সম্পর্কে লালন পালন ক্ষেত্রে আল্লাহ নবী ইসালাম বলেছেন আনা ওয়া কাহিল আমি এবং যারা এটিমকে লালন পালন করে তো তাদের সম্পর্কে বলছেন যে আমরা জান্নাতে কেমন ভাবে থাকবো কা হা তাইনি উনি ইশারা করে বলেছেন যে এই দুটা অঙ্গুল যেরকম পরস্পর পাশাপাশিতে আছে। যে ব্যক্তি এটিএমকে লালন পালন করবে কেয়ামতের দিন আল্লাহ নবী সালাম বলছেন ওই ব্যক্তি আমার পাশে থাকবে তো আল্লা নবী সালাম এই হাদিসে বলেছেন যে কোনো ব্যক্তি যদি এটিএম এর মাল আত্মসাত করে এটিএম মাল যদি খায় তাহলে এটাও কাবিরা গুণা এটাও বড় গুণা ওয়্তওয়াল্লিম আর এর পরের নাম্বার যেটা গুণা সেটা হলে যুদ্ধের মাঠে যে যুদ্ধ করা অবস্থায় পিঠ পিছে করে ফিরে আসা আল্লাফাক বলেছেন যে হেমানদার গুণ তোমার শত্রুতার মোকাবেলা হবে পিসে হেঁটো না পিছিয়ে হাঁটা এটা হলো মোনাফিকদের চিহ্ন এটা হলো কবিরা গুনা এরপরে উনি বলছেন অকদফুল মোহসেনাতিল গাফিল আতিল যে কোনো সতী নারী নির্দোষ সতী নারী সম্পর্কে बीालाम ध्वसकारी आख कर बुझते सब कबीा गुना हेफत करें यह मुहूर्ते बिती बरतर पर আবার আমল আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even got died. The freedom to unmask. So there various ways which we can prove the argument yeah, to yeah. be wrong. Look, Dr. Jaquiret Sangye Alapkori, Proti Sonibar, Rajshad Shattai, Apuna Shamprachar, Shakal Shadai, Bangladeshe, Peace TV, Banglaaye. Allah has been blessed.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 छोट बड़ पकल्याण देख पे अशुभ परिणति परवर्ती अनुष्ठान पिसाए আলহামদুলিল্লা রসুল্লা বিরতির পর বাকি আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি তো বিরতির পূর্বে যে বিষয় আলোচনা করছিলাম সেটা হল গুনাহ কি আমি বলেছি গুনাহ দুই প্রকার হয়ে থাকে একটি কাবিরা গুনা আর একটি সগঈরা গুনা কাবিরা সম্পর্কে আল্লাহ নবী সাহা সালাম যেই কাজগুলিকে কবিরা বলে আখ্যায়িত করেছেন তার কয়েকটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকের আলোচনায় আরো কিছু কাবিরা গুনা সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এ বিষয়ে নবী মুদুর রসুল সাল্লা সাল্লাম উনি বলেছেন আলা উনবুম বি কাবাইর হে দুনিয়ার মানুষ সকল আল্লাম বি একটা তো কাবিরা গুনা বড় গুণা সবগুলাই কাবির আগুনা কিন্তু এই কাবিরা গুনার মধ্যে হইতেও বলেছেন যে সবচেয়ে বড় কাবিরা গুণা অর্থাৎ গুনার প্রতিক্রিয়ার দৃষ্টিকোণ থেকে তার ক্ষতির দিক থেকে এগুলি হল সবচেয়ে বড় গুণা তো ওনার উত্তর দিলেন হা হে আল্লাহ নবী সালাম আপনি আমাদেরকে কাবিরা এবং বড় গুণা সম্পর্কে অবহিত করুন আমাদেরকে জানান আল্লাহ নবী সাহা সালাম তখন বললেন যে সবচাইতে বড় গুণা সেটা হলো ইশ্রাক্লাহ আমরা ইতিপূর্বে এবং সবচেয়ে বড় অন্যায় এবং এটা হলো সবচেয়ে বড় গুণা দ্বিতীয় নম্বর আল্লাহ নবী সাম বলছেন পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার নাফরমানি করা এটাও কবিরা আল্লাহর আলমিন উনি বলেছেন করা এবং পিতা মাতার প্রতি সদাচরণ করা তাদের প্রতি এহসান করা তাদের খেদমত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন তাই আল্লাহ নবী সালাম অন্য একটি হাদিসে উনি বলেছেন কোনো সন্তান তার পিতামাতাকে যদি বৃদ্ধ অবস্থায় সে পেয়ে নেয় তাদেরকে যদি সেবা যত্ন করে সে নিজেকে জান্নাতি না করাতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য অবশ্যই অবশ্যই ধ্বংস জিব্রাহুল্লাহ সালাম তার ধ্বংসের দোয়া করেছেন এবং আল্লাহ নবী সালাম সেই দোয়ায় আমিন বলেছেন যে হ্যাঁ এমন ব্যক্তি যে বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে পেল যদি চো আল্লাপাক বলেছেন ওয়ালা তাকুল্লাহমা উফিন তুমি কখনোই তাদের সেবাযত্ন করতে তাদের খেদমুত করতে যেয়ে নিজেকে কখনো বিরক্ত বোধ করে কখনো ব্যবহার করা এটাও শরীয়তে না যায় তাহলে শরীয়ত আমাদেরকে পিতামাতার সেবাযত্ন সেবা করার জন্য তাদেরকে খেদমুত করার জন্য তাদের প্রতি এহসান করার জন্য তাদের প্রতি সদাচরণ করার জন্য আল্লাপাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন তো পিতামাতার সেবা না করা পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার নাফরমানি করা এটাকে শরীয়ত সবচেয়ে বড় কবিরা গুণা অর্থাৎ আল্লা সঙ্গে শিরিক করার পরেই দ্বিতীয় নম্বরে বড় গুণা বলে আখ্যায়িত করেছেন সেটা হল পিতা মাতার না এরপরে তৃতীয় নম্বর সেই গুণাটি বলার পূর্বে আল্লাহ নবী সাহা উনি টেক লাগানো অবস্থায় ছিলেন এরপরে দাঁড়িয়ে উঠে উনি বলেন আলা ওয়াকাউল জুর আল্লা আলাউল যে খবরদার তো সাহাবেকার এই বিষয়টাকে আলা ও কাউলজুর যে খবরদার যে মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া সম্পর্কে যখন বারবার এটা উনি রিপিট করছেন তখন সাহাবেক বলছেন লাইত আল্লা যদি ছিল তার আল্লাহ বেশি গুরুত্ব দিয়ে যেহেতু সাক্ষীর একজন ভালো মানুষ এবং সব মানুষকে অনেক সময় দুনিয়ায় অনেক বড় শাস্তির হতে হয় এই কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া সিরিয়াল হিসাবে আল্লাহ নবী সাল্লাম তৃতীয় নম্বরে এটাকে সবচেয়ে বড় কাবির বলেছেন আর একটি গুনা সম্পর্কে নবী মোহাম্মদুরালাম বলেছেন বলেন আল্লাহ তাহলে গালি দেওয়া এটাও সবচেয়ে বড় একটি কবিরা এবং বড় গুণা যে মাতা তাকে পেটে বহন করেছে কোনো ব্যক্তি সেই পিতা মাতাকে গালি দিতে পারে সাহবা ইকরাম যেন এটাকে জিজ্ঞাসা করলেন কলুয়া রসুল্লাহ সাহাবে একরাম যেন এটাকে বড় আশ্চর্য বলে মনে করলেন এবং মনে করলেন যে এটা কোনো সন্তানের দ্বারা সম্ভবই নয় যে সে তার পিতা মাতাকে গালি দিবে কিন্তু আজকে যদি আমাদের সমাজে দুই তাকিয়ে দেখি তাহলে এটা যেন আজকে সমাজে কোনো আশ্চর্যের ব্যাপারই নয় এটা যেন সমাজে কোনো আশ্চর্যের কারণে নয় অনেকেই আমরা পিতামাতাদেরকে মাতাদেরকে জোর গলায় কথা বলি অনেক সময় তাদেরকে তাদের উপর অন্যায় অবিচারও করা হয় এবং তাদের নাফরমানি করা হয় আল্লাহ নবী সাহাশালাম বলেছেন যে তাদের নাফরমানি করা এটাও যেরকম কাবিরা গুনা তাদেরকে গালি দেওয়া এটাও কাবিরা গুনা তো যখন সাহেব জিজ্ঞাসা করলেন যে কিভাবে একজন সন্তান তার পিতা মাতাকে গালি দিতে পারে আল্লাহ নবী সাসাম বলেছেন এর ব্যাখ্যা হলে যে কোনো ব্যক্তি অন্যের গালি দিবে মা কে গালি দিবে এবং সে তুমি গালি দিও না এর ফলাফল কি হবে এর ফলাফল হবে এই যে তারা তোমার এলাহ গালি দিবে তো কোনো ব্যক্তি যদি অন্যের পিতা গালি দেয় তাহলে সে আবার এর পিতা মাতাকে গালি দিবে তার অর্থ হলে সে যেন গালি দিল এই অবস্থা এমন ছিল যে আনাস বিন মালিক রাজিয়াল্লাহ তিনি বলেন যে হে দুনিয়ার মানুষ তোমরা যে গুণাগুলিকে অনেক ছোট বলে মনে করো আর আমরা সেই ছোট গুণাকেই বড় গুণা মনি করে সেগুলি থেকে বাঁচার চেষ্টা করতাম এবং সেগুলি গুনাকে আমরা ধ্বংসত্ব বলে আখ্যায়িত করতাম অর্থাৎ এমনকি ছোট ছোট থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন তো কিছু গুনার ভিতরে আবু আনহু তিনি বলেন যে সালাহাতিমাহ আজাহুল আলিম আবুজার রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ বলে আল্লাহ রব আলিন তার দিকে তাকেও দেখবেন না ওলা এবং তাকে আল্লাহ গুনা থেকে পবিত্র করবেন না ওয়ালাহুম আজাহ আলিম এবং তার জন্য অত্যন্ত কষ্টদায়ক শাস্তি আছে তো এমন কি যেই গুনার কারণে আল্লাহ নবী আসালাম বলেছেন আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না কষ্টদায়ক শাস্তি আসে সেই তিনটি গুণা সেই তিন মানুষ কারা কারা উনি প্রথম নাম্বার বলছেন আল ইসবাল ওই ব্যক্তি যে টাকনের নিচে কাপড় পরে যদি আজকে মুসলিম সমাজে এটা কোনো ব্যাপারই নয় আল্লাপাক আমাদেরকে পুরুষদেরকে টাকের উপর কাপড় পরার বিধান দিয়েছেন এবং নারীদেরকে বলা হয়েছে যে তারা যেন সমস্ত শরীরটাকে অঙ্গ প্রতঙ্গকে ঢেকে তারা পর্দার ভেতরে আবদ্ধ করে রাখে কিন্তু সমাজের এখন যেটা চালচলন আমাদের দৃষ্টিতে পড়ছে সেটা হলো এই যে নারীদের কাপড় এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছে আর পুরুষের কাপড় আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে তো এটাকে যেন সমাজ বড় কুনাহ বলে মনেই করে না समाज रेखे अवस्था की है तो इसबाल आल्लाबीम जे व्यक्ति अहंकार करो जो कपड़े लटक से कपड़ता पैंट हेटा पजामा हे এবং সেটা যুব্বাও হতে পারে যেই কাপড়টা আমরা পরি না কেন এটাকে টাকের নিচে পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না টাকিনের উপরে রাখতে হবে তো এটাও একটা কাবিরা গুণা বড় গুণা দ্বিতীয় নাম্বার যেটা আল্লাহ বলেছেন যার দিকে আল্লাহ পাক তাকে দেখবেন না কথা বলবেন না আলমার নান ওই ব্যক্তির সঙ্গে আল্লাহকে আমাদের জন্য বলবেন না এবং তাকে পবিত্রও করবেন না তার দিকে তাকেও দেখবেন না তার জন্য কঠিন শাস্তি সেটা হলো আলমার নান যে কারো উপকার করে পরে আবার খোটা দেয় এটাও বড় অন্যায় তাহলে কাউকে যদি উপকার করে অথবা আমার আচরণে যদি তাকে কষ্ট দেই তাহলে শরীয়তের পরিবাসে এটাকে বলা হয়েছে এবং এর শাস্তি আল্লাহ নবীলাম এত বড় শাস্তি বলে আখ্যায়িত করেছেন এরপরে তৃতীয় নম্বর বলেছেন আল মুনাফিক সেল আহ হালাফিন কাদিব ওই ব্যক্তি যে মিথ্যা বলে তার ব্যবসার জিনিসে বিক্রি করে তো মিথ্যা বলে ব্যবসা করা ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলা এটাও বড় মারাত্মক গুণা যে গুণার কারণে এই শাস্তি দিন তাকে বহন করতে হবে তো এই ধরনের কাজ অর্থাৎ টাকা নিচে কাপড় পরা উপকার করে খোটা দেওয়া এবং মিথ্যা বলে ব্যবসা করা মিথ্যা বলে নিজের জিনিসকে বিক্রি করা এই তিনটা গুণাই আমাদের সমাজে এখন অনেক বেশি পরিমাণে প্রচলিত যার জন্য আপনাদের সামনে এই তিনটি গুনা আমি উল্লেখ করলাম মূলত এই সবগুলি গুণাই আলোচনা করার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলেই আপনাদেরকে বুঝানো যে এমন কিছু গুনা আমাদের সমাজে আছে যেগুলি মানুষ হালকা বলে মনে করে বলে মনে করে কিন্তু এই গুনার ফলাফলের দৃষ্টিকোণ থেকে এর পরিণামটা অত্যন্ত ভয়ানক আল্লাহ নবী সাহা সালাম এর পরের গুনা যেটা বলেছেন সেটা হলেই সিগারেট পান করা বা ধূম পান করা অনেকে এটাকে মাখরু বলে এটাকে হালকা মনে করে তারা এটাকে পান করতে থাকে যদি চো আল্লাহ নবীলাম কাঁচা পেঁয়াজ খেয়ে কাঁচা রসুন খেয়ে মসজিদে যে নিষেধ করেছেন এবং বলেছেন যে লাউ না তোমরা এটা খেয়ে মসজিদে এসে আমাদেরকে কষ্ট দিও না আল্লাহর ফেরিস্তা কষ্ট পায় এতে মানুষেরাও কষ্ট পায় তাহলে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যদি মসজিদে নিষেধ হয় তাহলে সিগারেটের গন্ধ কি তার চেয়ে বেশি নাকি কম এটা আমাদের জানার বিষয় ঠিক তেমনইভাবে আমাদের চেহারার ওয়াজা আকাতা আল্লাপাক যে আমাদেরকে দাড়ি রাখা নির্দেশ দিয়েছেন মুসকে ছোটো করার জন্য হুকুম দিয়েছেন তো এগুলি আমাদের বাহ্যিক মুসলমানের একটি পরিচয় এই পরিচয়টাকে আমাদের ঠিক রেখে আমাদের সকল গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে তো আমি আপনাদের সামনে কেবল মাত্র গুনার প্রকার এর কিছু উদাহরণ সহ আপনাদের উপস্থাপন করলাম এখন পরবর্তী যেটা দর্শ আপনাদের সামনে আসবে সেটা হলেই যে এই গুণাগুলি থেকে আমাকে মুক্তি পাওয়ার উপায় কি এই আলোচনা শোনার আহ্বান রাখি আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সকল ধরনের গুণা থেকে আল্লাপাক হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক सफलता अर्जन करार्थामी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टाय बांगल्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 কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো চুরাশি সালের মধ্যে যেখানে ইসলাম ধর্ম করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপে সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি